দায়তের জন্য দোয়া করবো হায়ারিংয়ে করবো ইয়ার্লা এদেরকে হেদায়ত দিয়েছেন যারা কোন তাদেরকে সহি এইভাবে আমরা দোয়া করতে থাকবো আর প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করতে থাকবো হেদায়ত না থাকে জমানাতে ছিলেন জমানাতে ছিলেন ইব্রাহিমের জমানাতে ছিলেন ছিলেন মোহাম্মদ ছিলেন জমানাতেও ছিলেন ছিলেন আজও সেই আপনার আছেন পর্যন্ত আপনার থাকবেন ফুল কিছু আছে সব কিছু নষ্ট হয়ে যাবে কটকশালী অভাব কহা ক্ষমতাশালী অভ কং নয় একমাত্র বাকি থাকবেন সব কিছু হয়ে যাবে কোনো কিছু তৈরি না একমাত্র অবস্থা সত্যাই থাকবে আপনারা আব্বাস ছিলেন আজও আছেন সন্দেহ থাকবেন আমাদের যত থাকবেন সকলের জন্য কল্যাণ স্থাপনা করব। সকলের জন্য হিনায়তের দোয়া করবো প্রত্যেকের জন্য ভালো জিনিসের দোয়া করব। আমি যখন জনের জন্য ভালো দোয়া করব। আপনার রসুল করেন তারা তোমার জন্য কল্যাণের দোয়া করবে। সাথে সাথে বলতে থাকে বলে একটা পর্যন্তহ পর্যন্ত হয়ে যায় হেদায়ত হয়ে যায় কিন্তু যখন হেদায়ত হয় একটা কথা সবসময় আমরা মনে রাখি যে ফাঁকা ফাঁকি কোন কিছু নাই খুশ একটা কথা বলেছিল তুমি হয় আমার দলে যোগ দিবা নাহলে তুমি টেরো আমরা তারা বলছি ওখানে মন্ত্রীর দল দুইটা হল এক দল যাবে জান্নাতে এক দল যাবে তারা জান্ন এর ইতিবাচক আল্লাহ তাআলা বলেছেন যে কুরআন শরীফে ভিতরে কিছু বৈশিষ্ট্য উল্লেখের তারপরে বলেছে ওলাইকা হিজব الشয়তান এটা হলো শয়তানের দল আরা ইল্লা হিজব الشয়তান ইমকাতাল আর শয়তান এর দল কতই কষ্ট হবে আর দন্তাবো এরপরে বৈশিষ্ট্য বলেন লা তাযিদু কওমায়ে এবং তার বিপক্ষে অবস্থান নেয় তাদের সাথে ভালোবাসা রাখবে এরকম কোন ইমানদার আপনি পাবেন না অর্থাৎ আল্লাহ এখন অবস্থান গ্রহণকারীদের সাথে কোন সময় সে কি করবে না সে বলেন এই কিমান দলের ব্যাপারে আল্লাহর কি ঘোষণা কথা তো বললাম আর এরা হল আল্লাহ এরা মনে রাখব আল্লাহ সব সময় সকল কাম হবে যোনসব যখন হজন অনেক সময় যদি কি গলি কেয় মারা যায় অনেক সময় যদি কিছু হয় না আল্লাহ তাআলা আমার দুনিয়ার জন্য যে মেহনত করবে তার সামনে দুইটাই তো আছে আমার দিনকে যদি কেউ মারা যায় ফলাফল হয় দুনিয়াতে মারা গিয়ে হবে আল্লাহ তাআলা বলেন মারা যায় একদম যে একজন একজন লোক যখন শহীদ হয়ে যায় তার প্রথম রক্তের ফোটা জমিনে পড়ার আগে আগে তার সমস্ত গোলা মাফ করেছেন একজন মানুষ যখন শহীদ হয়ে যায় তখন তার দুঃখকে খতিয়ে দেন এবং তিনি মাটিকে জাননাতে ছেড়ে দেন এবং বলে তুমি খেতে থাকো পান করতে থাকো জান্নাতে ভ্রমণ করতে থাকো মজা থাকো তোমার খবরের ভিতরেও টাকা লাগছে না তোমাকে খবরের সামনা সামা হওয়া রাখছে না তিনজন ধরা ধরা করে বললো এইবার আপনাকে লোক দিল তুমি যদি মোহাম্মদের দিন ছেড়ে দাও তাহলে कमी मद्रास पाए ना, ना दो, तो, तो। मन कर কাপড় মহিলা পরিষ্কার করার মত দিয়ে দাও এক মুহূর্তের জন্য আমি এবং কোন রকমের লোক বেশ হয় নাই এইবার ভয় দেখানোর জন্য আর যদি না থাকে গরম পানিতে ফেলে দেবা তো সেদ্ধ করবা একজন করে দুইজন করার পরে তিন নম্বরে একে করবা এই দলগুটিকে তিন নম্বরে একে করবা এবার যদি যদি আগুনে পড়ার আগে গরম পানিতে হওয়ার আগে যদি তার কোন রীতিমতো দুইজনকে গরম পানির ভিতরে একে একে ছোড়া হল কেন গরম পানির ভিতরে তারা হয়ে গেলেন কিন্তু ইমান না তারা দিকে করা হলো। উনি কান্না শুরু করে দিল ওনার দিয়ে পানি পড়ছে সাথে সাথে খবর বাচ্চা বললে নিয়ে আস নিয়ে আসা হলো কিভাবে ভয় পেয়ে গেছো এখন তোমার পরিবর্তন হয়েছে কেন জানতেছ তাহাদের উত্তর দিলে ও বাচ্চা তুমি তোমার ধারায় চিন্তা করছ আমি কেন জানতেছি তুমি জানা छबिर रत् दिन मात्री के प्रदान शे ग कर दीते जाते प्राणी दीजे आर्र प्राण नाई मात्र प्राण सक्ष भारत मे आसलो लेने से ग्रामीण आनी चले जाते लड़ाई करार क्षमता এই জন্য তাহলে গ্রামের ইংলাম ছেলে এরকম তাহলে গ্রামের আমার ছেলে এরকম তাদের সামনে তো অবস্থা এরকম যে ভারতীয় সম্রাটের দরবারে উত্তমের সামনে ঘোষণা দিচ্ছেন সাহাবি যে মনে রাখবা তোমরা তোমাদের মতকে তোমরা তোমাদের জিনিসকে যত দেখি পছন্দ করো মত যতটুকু তোমাদের কাছে বর্তমান যুগে হেরোইন যারা খায় যারা খায় কি সে সময়ফর করতে থাকে শরীরে কম্পন কম চলে আসে হিরোইন তোমাদের কাছে যতটুকু প্রিয় মন তোমাদের কাছে যতটুকু প্রিয় আমাদের কাছে আল্লাহ রাস্তা নিজের যান দেওয়া একটু তারা প্রচুর একমাত্র যার আস্থা থাকবে তার আস্থা করে দুনিয়া থাকবে আবার করে থাকবে না আসার উপরে আদানি সত্যিকারে দীমদারদের কাতারে আমাদেরকে সামিল হওয়ার তহিজ্ঞান করে সন্দেহের উপরে আদানি